وعلى آلي براهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرحيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله يسوة حسنا لمن كان ينزل الله واليوم الآخر وذكر الله كثيرا صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمستم بهما كتاب الله وسنة نبيه وقال النبي صلى الله عليه وسلم من يعش منكم فسير اختلافا كثيرا فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهدين تمسكوا بها وعبدوا عليها بالنواجد أو كما قال عليه الصلاة والصلاة চরম সদেয় সভাপতি দেশের হাজার হাজার ওলামায় চরামের উস্তাদম হজরত ঘাটের মত সাথে আমার দরকার এবং আজকের পরশুরাম সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে আয়োজিত বিশতম ইসলামী সম্মেলনে উপস্থিত ওলামাই ক্রাম দেশের এলাকার শ্রদ্ধাভাজন মরবিয়ান ব্যবসায়ী বন্ধুরা প্রাণ প্রিয় যুবক বাইরা এবং সর্বস্তরের রাজার ইসলাম একটি প্রসিদ্ধী সৈয়দুল সালিম হজরত মোহাম্মদে আরবি সাল্লু আলহি ওয়াসাল্লামের দুটি অতিমূল্যবান হাদিস পাঠ করেছে আল্লাপার তফিক দিলে তেলামাকৃত আয়ার এবং হাদিসের উপরে কিছু আলোচনা করব আল্লাহ আমাদেরকে আমাকে আপনাদের সকলকে আমলের গুরুত্ব আল্লাহর কালামের নবীর বাণী মর্মাত্ম বুঝা আমল করার তফিজ্ঞান করব মহদনাম হাদের আমরা জানি যে হাজরতে আদম এবং হাওয়া আমাদের আদি পিতা আদি মাতা এই দুজনকে আল্লাপাক সৃষ্টি করে জাননাতে রাখছিলেন জান্নাতের থেকে বেহস্তর থেকে আল্লাহ পাকের ইচ্ছা এই পৃথিবীকে আল্লাহর গন্দাদেরকে দিয়ে আবাদ করার জন্যে আদম হওয়া উভয়জনকে জানলাত থেকে আল্লাহ পাল বের করে জমিনে পাঠিয়ে দিয়েছেন এর অর্থ হইল আদম এবং হাওয়া এই দুজন আদি পিতা আদি মাতা আসল বাসস্থান হইল জানলার শুধু আমাদের পিতা মাতা আদম হাওয়ার বাড়ি জান্নাত না শুধু আদম হাওয়ার মাধ্যমে তাম পৃথিবীর মানুষের আসল ঠিকানা জানলাম সুরাতুল বাকারা। সরু দিয়ে আল্লাহ পান এইদিকে ইঙ্গিত করে বলছেন হে আদম হে হাবার তোমরা দুইজন তোমাদের মাধ্যমে যত বনি আদম আদম সন্তান আমি আল্লাহ সৃষ্টি করার ইচ্ছা করেছি তোমরা সবাই জানলার থেকে বের হয়ে যাও সবাই বের হয়ে যা দেখেন বাংলায় বলেন ইংলিশে বলেন বচন দুই প্রকার প্রকাশ এক বচন বহু বছর ঠিক নেবে ঠিক বলে আরবি ভাষায় বচন তিন প্রকার আমি যে বছরের কথা এখন আলোচনা করতেছি বহু বছর একজন হইলে এক বস্তু হইলে এক বচন দুইজন দুই বস্তু হইলে দুই তার অধিক হইলে বহু तुमरा सबाई चले जाओ जमिने चले जाओ का बोलते आदम के बोलते हावा के बोलते सकले जानलात देख जमियियान एक चले जा তাহলে বোঝা গেল জানলার থেকে আদামার হাওয়াকেই আল্লাহ তার জমিনে পাঠান তাহলে আমার এই কথা বুঝলে বলুন তো আমাদের আসল বাড়ি কোথায় দুনিয়াতে আমরা পরে আসছি কিন্তু আমাদের আদি পিতা মাতা আগে আসছে পিতা মাতার ঔরসে ওনাদের গর্বে আমরা কেমন পর্যন্ত তামার মানব জাতি তখন থেকে ছিল না থাকলে আদম সন্তানের মধ্যে আমরা অন্তর্ভুক্ত হইতাম না বলেন সমস্ত সেই জান্ন থেকে আদম হওয়ার মাধ্যমে পুরা জাতিকে আমি দুনিয়ার মতে পারি বলেন আমাদের আসল কোথায় আবার আল্লাহ বলেন আমি আল্লাহ আদম মধ্যে প্রেরণ করে আমি আলোকিত পথ দিয়ে দিয়েছি আলোকিত পথ মানি দুনিয়ার মধ্যে আদম হাওয়া চলে যাবে তাদের উভয়ের ভিতরে মিলন হবে মিলনের মাধ্যমে চল্লিশটা গর্ব ধারণ করবে হদতে হাওয়া আশি জন সন্তান দুনিয়ার মধ্যে আসবে আশি জন সন্তান থেকে আসবে শত সন্তান থেকে আট হাজার থেকে আট লক্ষ থেকে আট কোটি হবে অগণিত অসংখ্য হবে সমস্ত মানব জাতির জন্যে পুনরায় আবার দুনিয়ার জগৎ অতিক্রম করে কবরের মাঠে আসিয়া আবার আসল এই জান্নাতে আসার জন্য আমি আল্লাহ পথ দিয়েছি যেই পথ অবলম্বন করার মাধ্যমে যারা যারা এই পথ হুদায়া হেদায়তের পথ অবলম্বন করবে সবাইকে আমি আল্লাহ জানলাতে নিয়ে আসবো কোথায় নিয়ে যাবে আল্লাহ জান্নাতে নেওয়ার জন্য ব্যবস্থা রাখছেন কিনা বলেন আল্লাহ ব্যবস্থা রাখছেন বলেন বলেন জান্নতে যাতে চান কিনা সবাই ব্যবস্থা কটা এক নম্বর ব্যবস্থা হইল আসমানি হিতাব একশো চারটে প্রসিদ্ধ আসমানি কিতাব আছে না তার মধ্যে চারটা শ্রেষ্ঠ কিতাব আছে না তাম পৃথিবীর মানুষকে আমি জান্নার থেকে দুনিয়ার মধ্যকেরণ করেছি আমার আল্লাহ ইচ্ছা হলো দুনিয়ার পারবে আবার জাননাতে আসবে কিন্তু আমি জানি সূক্ষ একটা নকশ নামক বস্তু আছে এটা মানুষকে পুকা দিবে জান্নার থেকে বঞ্চিত করি জান্নামের পথে নেওয়ার চেষ্টা করবে আরেক জাতি ইংলিশকে বানাইছে মুক্ত হয় শয়তান ইবলিশক্তি পায় এই জন্য আমি দুই বস্তুর জন্য দুইটা কালাব দুটা বস্তু পড়াইছি একটার নাম আসমানি কিতাব আরেকটার নাম হইল এক লক্ষ চব্বিশ হাজার নদীর আল্লাহ জান্নাতে আবার কোন ব্যবস্থা একটা ব্যবস্থার নাম আল্লাহর নাজিল কিত গ্রন্থ কিতাব সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশেষ কিতাবের নাম পড়া আরেক্ষার ব্যবস্থা যোগে যোগের নবিরসুল এক হাদিসের মধ্যে এক লক্ষে বলে অথবা দুই লক্ষ চব্বিশ যাই হোক না কেন এক লক্ষ আগা দুই লক্ষ হোক সমস্ত মহাদুরকে আল্লাহবাদ দুনিয়ার মধ্যে প্রেরণ করছেন মানব জাতিকে তার আসল ঠিক না যার না জানিয়ে দেওয়ার পথ কয়টা হইল পথ একটা বলল রিজানুল্লাহ কিতাব আর কোন পথ নেই নবীদের পথ হাল্লার গ্রন্থ কোরআনের সমন্বয় পথের নাম হল আমার আল্লাহ বলে ডেলি পাঁচশো আত্ম পরামাজের মধ্যে প্রতি রাখা বন্দুদের সুরায় ভাব কোরনের পথ চাই কোরনের পথ নবীদের পথ উভয় পথের সমন্বয়ের নাম সিরাতে মুস্তাফি সরল পথ সোজা পথ কিসের পথ জানাতে যাওয়া कथा आसलम कि आलोचन जाननाते हम जा দুইটা একটা হলো নবীদের পথ একটা হলো কোরআনের পথ কোরআনের পথের নাম তো কোরআন আছে নবীদের পথের নাম সুন্না হাদিস নবীর হাদিস কোরআনের ব্যাখ্যা নবীর পদ কোরআনের পথ এই দুই পথ ছাড়া পৃথিবীর গুলোকে মানব জাতিকে শান্তি দেওয়ার জাননাতে নেওয়ার শান্তির পথে নেওয়ার আলোকিত পথে নেওয়ার আর কোন ব্যবস্থা না জানলাতে পদে যাওয়ার ব্যবস্থা বন্ধুরা এক ব্যবস্থা তো কোরআন এক লক্ষ চব্বিশ হাজার নবীদের উপরে যত কিতাব নাদিল করেছিলেন সমস্ত কিতাবের এলএম জ্ঞান বিজ্ঞান সায়েন্স টেকনোলজি যা যা জ্ঞান আছে সব এবং কোরআন আসার পর থেকে কেয়াম পর্যন্ত মানব জাতির জন্যে যত জ্ঞান ভাণ্ডারের প্রয়োজন সব উভয়টাকে মিলায়া আল্লাহবাদ এক তিরিশ পরাজ কোরআনের মধ্যে রেখে দিয়েছেন কোরআন বললে যাবে, সেই বললে ট্রেন করা যাবে সেই ভাই মোশা করা যাবে সেই ভাই আদম করা যাবে সমস্ত নবী রশুর করে যত কিতাব আল্লাহা অবতীর্ণ করেছেন সমস্ত কিতাবকে সমন্বয় করে এর অতিরিক্ত কোরআন এর অর্থ আসমানের থেকে নাজিল কিছু একশো চায় আরো বেশি কম বেশ যত কিতাব যত ছোট বড় যত কিতাব অতীতের নবীদের উপরে রসুলদের উপরে অবতীর্ণ হয়েছিল সব আছে আরো কি আছে কোন কিতাবের মধ্যে নাই নবীজির রসুলের জীবন থেকে নিয়ে কেয়ামতের শেষ মুহূর্ত পৃথিবী প্রয়োজন কল্যাণের পথ দেখানোর জন্যে এইগুলোর বিবরণ এলেন জ্ঞানের ভাণ্ডার তাও আছে কোরআনে এটা হল কোরআনের কথা জানাতে কোনটা। এমন কোরআন যে কোরআনের ভিতরে আদম আর ইসলামের সহিবা কোরআানে পাওয়া যাবে নুয়াল ইসলামের সহিবা কোরআনে পাওয়া যাবে ইব্রাহীর সহিবা কোরআনে পাওয়া যাবে মুসারবির সহিবা কোরআন পাওয়া যাবে ঈশানবাস কিতাব কোরআনে বাবা যাবে সমস্ত তাহলে কোরআন শরীফ সর্বশ্রেষ্ঠ কিতাব আমাদের দেশের কিছু লোক কোরআন দিয়ে ইঞ্জিন শরীর পড়ে ট্রাইবেল পরে ট্রাইবেলের দুটা পার্ক ওল্ড টেস্টামেন্ট নিউ টেস্টামেন্ট পুরাতন অধ্যায় নতুন অধ্যায় পুরাতন অধ্যায়ে আছে নতুন অধ্যায়ে আছে কোন নবীর কোন ক্রিড় পদ্ম করার কোন প্রয়োজন না সেই নবীক্ষণ এইটা চাননাথের দুই উপকরণ চাননাথের মুস্তাকিমের প্রথম উপকরণের কথা বললাম কিনা আমার এত গুরুত্বপূর্ণ কথা পছন্দ করান এবার আমাদের নবীটা শ্রেষ্ঠ হিসাব আমাদের বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ তিনি হলেন বিশ্ব সারা নবী কথা না আমাদের নবীর মতো এত বড় নবী নাই কোরআনের মতো এত বড় কিতাব নাই এই জন্য আমার পর্যন্ত মানব হাজার হাজার বছর থাকবে কোন নতুন কিতাব আসবে না নতুন নবীও আসবে না কোরআনের পরে কোন কিতাব নাই বিশ্ব নবীর পরে কোন নবী নাই ঠিক না বেরিয়ে বলেন আমার বাইরা আমাদের নবীকে অন্যবাদ কেমন বড় বানিয়েছেন আমি কোরআন করিম থেকে একটা নবীর সামনে একটা কথা বলতে চাই আমার আল্লাহ কোরআনে কেডেমের মধ্যে সাপ করেন তবু আমার মাহবুব নবী স্মরণ সেই রুহের জগতের একটা কাহিনী যে রুহের জগতের ভিতরে আমি আল্লাহ সব আত্মাগুলোকে একত্রিত করেছিলাম একত্রিত করিয়া আমি আল্লাহ সমস্ত রুদেরকে বলেছিলাম নবীদের আগম থেকে ঈশা পর্যন্ত সব নবী রসুলের রুকে বলেছিলাম ও আত্মাগুলো আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি তোমাদের সবাইকে আমি নদী রসুল বানাবো নাম ডাকে ডাকে বলে আদম তোমাকে নদী বানাবো নো তোমাকে নদী বানাবো তোমাকে তোমাকে নদী বানাবো ইব্রাহিম তোমাকে বানাবো তোমাকে বানাবো সবাই নাম ধরে যে করে সবাই নবী রসুল বানাবো আমি আল্লাহ এবং কিতাবও দিব এটা বলার পরে তবে আল্লাহ বলেন আমি তোমাদেরকে নবু ওন করবো রসুল বানাবো নবী বানাবো আসমানে শর্তে না আমার পক্ষ থেকে শর্ত আছে শর্ত মানলে দিব না মানলে দিব না শর্ত মানলে নবী হতে পারবা না মানলে পার মনে এখনো আসে নাই কে শর্তে দিবেন শর্ত আসে নেই আল্লাহ বলে না এত লম্বা এতের তাফসির করার সুযোগ আমার নেই সার কথাকে জানেন আল্লাপার বলেন ওই আমাকে মিসা ওয়াদা দিতে হবে কমেটমেন্ট দিতে হবে সেই কমেটমেন্ট আর ওয়াদা হইলো কি তোমাদের সকলের সিরিয়ালের শেষে তোমরা ধারাবাহিক ভাবে আল্লাহ যাকে যখন ইচ্ছা দুনিয়াতে পাঠাবো আদম পাঠাবো শীর্ষ পাড়াবো নো পাঠাবো ইব্রাহিম পাড়াবো মূষা ঈষাতে থাকবো সর্বশেষ সিরিয়ালে যার পর আর নদী আসবে না সেই সর্বশেষে একজন মহান রজুল আমি দুনিয়াতে বের করব মহান রসুল প্রমাণ আজ আমি আল্লাহ নিকট ও আদম থেকে ঈশা পর্যন্ত নবী রসুল তোমরা সবাই আমার বিশ্ব নবী শেষ নবী মুহাম্মদুর রসুলের ইমান আনতে হবে কেকার উপরে ইমান আনে সমস্ত নবীর আমাদের বিশ্ব নবীর আল্লাহ বলবি শ্রেষ্ঠ নবী এবারের রসুলের উপরে ইমান আনলে চলবে না বলতান সরুন না আমাদের সেই সর্বশ্রেষ্ঠ নবীরা আমাদের বিশ্ব নবী আসবে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এপ্রিল মাসের বাইশ তারিখে ঈশা নবী যাওয়ারও পাঁচশো বছর পরে আমাদের বিশ্বনবী মা আমেনার কোলে পূর্বে আদম গেছে কবে নৌ গেছে রেম গেছে ঈশা গেছে এরা কে আমি নবী সহজা করব আমাদের নবী যখন দুনিয়াতে আসবে তখন তারা থাকবো নিয়ে কথা বল না উম্মত কে বলবে শেষ নবী একজন আসবে মহান নবী যদি তোমাদের বংশধররা কেউ সেই নবীর যুগ পাও জমা পাও তাইলে অবশ্যই তোমরা ইমান গ্রহণ করবে ইব্রাহিম আসিয়া একই কথা বলবে নুসা আসিয়া একই কথা বলবে ঈশা আসিয়া একই কথা বলবে এক চব্বিশ হাজার নজির সুলগনকে দিয়েছেন আমার বিশ্বের ন্যাডভার্টাইজ করার জন্যে তার অর্থ কি মজবুত কিনা হালকা লাদা হুলে চলব না কথা বোঝেন নাই এবার সব নবীর আদম থেকে ঈশা পর্যন্ত কি বলে মণমাল ওদ মণি ওদ কেষ্ণবিকে ইমন শেষ্ঠবি ইমন ওনার সহযোগিতা করবো যোগের যোগে যখন আপনি আমাকে এমন নবী পাইছেন খেয়াল করছেন খেয়াল করেন নাই এর রক্ত জানেন আমাদের বিশ্ব নবীকে নবী না মানলে ভাতামত নবী হতে মুশকিল নুম ইসলাম নবী হওয়া মুশকিল ইব্রাহিম নবী রক্ত নয় অন্য নবীরা ছোট নামিল্লা কিন্তু তার মধ্যে ছোট বড় আছে আল্লাহর ক্ষুদ্র আল্লাহ পাক তার বিশ্ব নবীকে সমস্ত নবীদের মাধ্যমে ওয়াদানিয়া নিয়ে কমিটমেন্ট আমাদের বিশ্ব নবীকে বিশ্ব নবী তাহলে এমন নবিয়াত এমন কোরআনকে জান্নাতের পথের আলো বানাতে রাজি কারা কারা আছেন সবাই হাত তুলে রাখেন হাত নামাই না সবাই বাদা করছেন তো জাননাতে যাবার ব্যবস্থা কি রসুরের আদর্শ মানতে হবে কোরআন আনতে হবে রাজি আসেন তো আল্লাহ তুমি কবুল এবার সামনে কথা মানা মানা দুই মানা আছে মানা কর্মকার রসুলের চাচা একজন ছিল না আবু তালে আবু তালে নবীর চাচা কিনে আমাদের নবীর চাচাকে চাচা আবু তালেব মক্কার লিডার ছিল বড় নেতা রসুল যখন নবী হইয়া তাও হিজে কথা বলতেছেন আল্লাহ ছাড়া মাথা কোথাও জুকানো যাবে না কোন বাবার দরবার ঢুকবে না কাউশের দরবার ঢুকবে না গায়ুলার দরবার ঢুকবে না এই কোমালে দেখুন এটা হল আল্লাহ রসুলকে মানার এক নম্বর সত্য এর অর্থ হল করা যাবে না কি করা যাবে না কি করা যাবে না আমার দেশে অনেক মুসলমান আছে নাম দিছে আলে সুন্দর তুলন জমা সন্নি বালো সন্নি নামটা অত্যন্ত পবিত্র না হাদিসের নাম লাগল শোনে নাম্বার নাম সমস্ত মুসলমান মারা রাখবেন মুসলমান করবেন মুসলমান বিশেষ করে বাংলাদেশের কোন মুসলমান ওয়াবি নেই কথা কয়না আমি ইচ্ছা কথা করতেছি রেকর্ড করেন ভারত ও বঙ্গাদের যখন ইংরেজার দখল করে নিয়েছে আঠারোশো সালে ভারতের জায়গার মধ্যে আসিয়া ব্যবসা কেন্দ্র চলছে দুশো বছরের ভিতরে ভারতের চারটা উপদেশ दखलिएस्ते आस्ते ख्रीटान इंग्रेज बेईमाना मुसलमान शुरू कर पायतारा करजिद के बंद करार पायतारा करन शिक्षार केंद्र माद्रासा बंद करार पायतारा करते धीरे धीरे विशाल अवस्था मारा अवस्था ভয়ঙ্কর অবস্থা সেই সময় ভারতের ডাকিয়া বলছে হে মুসলমানেরা শোনো এই ইংরেজ খ্রিস্টানেরা ভারতে শুধু ব্যবসা করতে আসে নাই এনজিও করতে আসে নাই তারা এই দেশের মধ্যে ইসলামকে আঘাত করতে আসছে মুসলমানকে আমি সব মনে করি ইংরেজকে এই ভারতকে আগ্রহ করতে আর দেওয়া হবে না এই মুহূর্ত থেকে মুসলমানদের উপরে যে আজ করিয়া খ্রিস্টানদেরকে এই দেশ থেকে সুলতান টুডু নামক এক বীর মুজাহেদ মাইসুর নামক প্রথম যুদ্ধ শুরু করছে ইংরেজের সেখানে মির সাদে গ্রেফতারি করার কারণে মুসলমান শনিকার একেবারে নেই তারপরে গিয়া আঠারোশো শুরুতে সেই আমাদের তথাগঠিত তাকে ইংরেজার টাকা পয়সা দিয়া খরিদ করে সব যুপ্ত কথা হ্রাস করিস নওয়াব সিরাজুদ্দৌলাকে পরাজয় করে দিছে মুসলমান আর আগে বাড়তে পারে নাই মাইসুরের গাদারি করলো আর নাব সিরাজের মধ্যে গাদ্দারি করলো মির যাবত তারপরে আঠারোশো চব্বিশ সালে সৈয়দ আহমদ পেল্লবী সাইশ শহীদ নামক দুই মহান মনীষী রঞ্জিত সিং শিখ সেনার বিরুদ্ধে এমন শহীদ হয়ে গেলেন তারা আমার ভাইরা এরপরে আস্তে আস্তে আঠারোশো সাতান্ন সালে আঠারোশো সাতান্ন সালে শ্যামিনীর ময়দানে বিরুদ্ধে আল্লাহ নী রশিদহী হাজি আহমাদুল্লাহ এমন বড় বড় মনীষীর নেতৃত্বে আমার এই রাজ সেখানে আমার ময়দানে আমাদের পুরোপুরুষ আল্লাহ তারা বুকের তারা রক্ত দিচ্ছিল ইংরেজকে খেরাও আন্দোলন করার মধ্যে ভারতকে স্বাধীন করার জন্যে চিন্তা করলো এদের সঙ্গে পারবো না ক্ষমতা দুই শত বছর হয়ে গেছে তারা ক্ষমতা চালায় ভারত বাংলাদেশে ক্ষমতা খান খ্রিস্টানদের ব্রিটেনের ঠিক না বেদিক এবার তারা বুদ্ধি করলো কি করা যায় একটা কাজ করা মুসলমানের চেহাদ নষ্ট করে দিছে মির জাগরকে জাগা জমিন দিয়া আমাদের পক্ষে আনাতে নাম সিরাজ তৈরি কিন্তু যে হাত তো থামছে না বারবার হচ্ছে তাদেরকে টাকা পয়সা দিয়া কোনোরকম পাও ঠাউ করা যায় কিনা তিনজন ব্যক্তিকে সেই ভারতের মধ্যে ইংরেজ বেদিনরা তারা খরিদ করেছে টাকা পয়সার লোজ দিয়ে রক্ষা করার জন্যে পুরানি শিক্ষা রক্ষা করার জন্যে ঠিক সেই মুহূর্তে আমার ভাইরা ওই ইংরেজরা তিনজন লোককে খরিদ করে তাদেরকে লাগাই দিছে তাদেরকে যারা জেহাদ করে আমাদের বিরুদ্ধে ইংরেজি জেহাদ করে তাদেরকে ওয়াহাবি আমি করে কামের মাতোয়া দাও ও আমি করে কাবের মাতোয়া দাও যেমন কামের মত হবে ও আবিষ্কার হবে মুসলমানে মুসলমানের ভিতরে দ্বন্দ্বের ভিতরে ক্ষমাতে দাঁড়াতে পারলাম কারণ আমদ্রাজ দেখার নামক এক পদ্রল ইংরেজের পয়সা খাইয়া ফত দিছে যারা ইংরেজের বিরুদ্ধে যুদ্ধ করিতেছে মুসলমান ভারতে এরা সব আবেগ আবেগ আবেদ্র অভদ্র লোক মির্জামত কাদিয়ানি গুলামত কাদিয়ানি কাদিয়ানি ফতোয়া দিয়েছে হে মুসলমান ইংরেজ বিরুদ্ধে আরাম এটা দাউল ইসলাম আরেক ভদ্রলোক অনুসরণ করে যারা মজাব অনুসরণ করে তারা মুর্শেক তাই এরা সব মুর্শেক এই আলে হাদিস বর্তমান যুগের লামাজাবি আল পূর্বপুরুষ গুরু এরাই ইংরেজের পয়সা খাইয়া ইংরেজের পক্ষে দামালি করিয়া এই হত্যা জারি করছে যার কারণে মহাদেশের ভিতরে মুসলমানের ভিতরে শুরু হয়েছে খন্ডবিক দল এক কথা আমরা রসুনের উন্নত আমরা আল্লাহ কোরআন আমরা মানে কোরআন আমরা মানে সন্না আমরা প্রবীর প্রেমিক আমরা আল্লাহ প্রেমিক আমরা খ্রিস্টানের তাহারি খন্ড বিক্ষণ্ড করার জন্যে ইউকে শব্দ আবিষ্কার করবো হাবি ও হাবিটা করতে আমদান খ্রিস্টানদের আবিষ্কার খ্রিস্টানরা নিজের মুখে বললে কেউ বিশ্বাস করবো না একবারে তুলে কি হবে মুসলমান বিশ্বাস করবে ঠিক বলেন থেকে আন্দোলন করে মুসলমানি সমর্থ মুসলমান এই ইতিহাস আমাদের যাদের জানা নাই আমরা মাঝে মাঝে গুরুত্ব স্বস্তি আমি আজকের এই উপজেলায় পরিষ্কার ঘোষণা করতেছি আমরা সবাই রসুন মানে কিনা করে আমাদের নদীকে স্বাস্থ্য মানে কিনা আমাদের নদীকে সর্বশ্রেষ্ঠ নবী মানে কিনা আমাদের নদীকে আয়াত মানে কিনা যারা রবি এই বিশ্বাসী বিশ্বাসী থাকবে না বাইরে বাইরে মারামারি থাকবে না জলাবীরা থাকবে না আমরা মুসলমান আমরা হানাবি কিনা আলহামদুলিল্লাহ যারা নিশ্চয় সুন্নি বলে তারাও হানফি তাদেরকে বহাবি গাড়ি দেয় তারাও হানভি হানভীর মধ্যে একমত আল্লাহর অলিকে অলি মানার মধ্যে একমত কোরআন মার মধ্যে সেই বারবার সরকার জিজ্ঞাস করবো কারা যারা তোকে রাত আমাদের মিনা যায় না মোদর ভাই যাই না তাইলে আমরা কি একদম আরাফায় যাব আরেক দল কি যান আমাদের আল্লাহ আমাদের আমাদের কাবা আমাদের নামাজ এক একরকম আমাদের হজ একরকমাতের মাসলা একরকম হজের মাসলা একরকম আল্লাহ আক মৌলিক বিষয়ে কোনদ্বন্দ্ব নাই তাই বর্তমান তুমি আছে মুসলমানের মুসলমানের সামান্য বস্তু নিয়ে মারামারি করার সুযোগ নাই ঠিক আজকে আমাদের বিবাদ ভাগাভাগি আমাদের ঐক্যের বিনষ্টের কারণে আজ বদ্ধা শুধু পৌঁছেছে বুদ্ধি বেশি বেশি তারপরে মানুষ থাকে কখন কিছু আমি জানি না কেন করে নাম তার ডক্টর ওনার কাছে আমরা ওলামা কেলাম জাতীয় শিক্ষা পাঠ্য পুস্তকের মধ্যে যেই সমস্ত খ্রিস্টানের আকিদেন ঢুক হয়েছে হিন্দুদের রোশন ঢুকাইছে আন্দোলন করছেন মিছিল মিটিং করছেন অবশেষে আমরা পুরা বইগুলা পড়িয়া বিরাট একটা তালিকা তৈরি করেছি কোথায় কোথায় সমস্যা দফায় দবায় বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেষবারে ওলামা ইকলামকে বলছে আমি তো এইগুলো কিছুই জানি না কারা করল তবে আজকে যখন ওলামা জানাইছেন ইনশাআল্লাহ আমি এগুলা ঠিক করে দেবেন আলোচনা ওঠে নাই মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে আমাদের শিশু বাচ্চারা যারা স্কুলে পড়ে তাদের বাংলা সাহিত্য কর্মিত ক্লাস এই পর্যন্ত যেই কুকুরি কথা ছিল শিল্পী কথা ছিল ফাঁকা বলির কথা ছিল কোরবানির কথা বাদ দিয়ে দিয়েছিল এই সমস্ত সব সংশোধন করে আজকে নতুন পাঠ্য প্রস্তুত এসেছে বলে আলহামদুলিল্লাহ দেখা যাবে নবীর উহম্মদ মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে যে কোনো ইসলামিক জ্বালান সৃষ্টি করা যায় যে কোনো দাবি সরকারের মানে মানতে বাধ্য হয় সেই কবির বলেছে যখন মাননীয় প্রধানমন্ত্রী সংশোধন করিয়া সুন্দরমানি নামাজ মহামানি মসজিম নামাজ তবে সরকারি বলবেন এবার ঠিক নয় গান বাদ্য বর্জন করো এখন এই সিলেবাস যদি বাংলাদেশের মধ্যে থাকে সমস্ত স্কুল কলেজ সব এই সিলেবাস রাখা যাবে না স্বাধীন বাংলাদেশে আমি বললাম তোমাদের মতো নাস্তিক সাহের পবিত্র ভূমিতে এই বাংলার জমিতে থাকার অধিকার আমায় চলে যাওয়া হিন্দুদের মসজিদের কথা বলে জঙ্গি হয়ে যাবে নামাজের কথা জঙ্গি হয়ে যাবে হে নামাজ প্রশ্ন সেটা আল্লাহ বিশ্বাস করে না নামাজিদেরকে জঙ্গি বলা আমরা বলি পবিত্র শাহ জ্বালানের পবিত্র ভূমি শাহ প্রানের পবিত্র ভূমি মুফতি ফয়াজুল্ল্লাহার পবিত্র ভূমি মুফতি আজিলক সাহেবের পবিত্র ভূমি হাবিবের পবিত্র ভূমি ভূমি সেইভাবে পবিত্র ভূমি হাবিবা সাহের পবিত্র সিদ্ধিরাম সাহেবের পবিত্র ভূমি এই পবিত্র ভূমির মধ্যে এই পবিত্র তুমি তোমার মতো বন্ধুরা সে আমাদের প্রধানমন্ত্রীকে উস্কাই দেওয়ার জন্য আরেকটা শব্দ বলছে যে মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সূচি যদি এইভাবে পরিবর্তন হইতে থাকে সেই দিন বেশি দূরে নয় আলেমরা আপনাকেও ছাড়বে না আপনাকেও গোর্কা পড়াই দিবে প্রধানমন্ত্রী কি বলা দিব গোর্কা বোঝা দিব হজ ওমরাতেই আসলে ভাবে যদি মনে চায় কাজ প্রধানমন্ত্রী তোর চা রে তোর মতো ক্ষতি করা দেখেন আমাদের পরস্পর দুর্বলতার কারণে নাস্তিকরা মাথার মধ্যে বসিয়ে ফেসা করতে তাই আমি বলতে চাই উপজেলার বন্ধুদেরকে মেহরবানি করে পরস্পরি করবেন না আমরা সব সঙ্গে বলছাম একটা সংগঠন করেছি আর মহাসচিব হলাম আমি নগন্য আরো দেশের বড় বড় আছেন সারা দেশে এখন আমরা যারা ইংরেজ দালালি করে এদের ব্যাপারে কথা বলতেছি বিশেষ করে নামাজ হবে না মুখ তা দিয়ে ধরতে হবে নারেন নামাজ হবে না এমন এক দল নাই পশুরামের কম ঘুরলেও সারা বাংলাদেশ সাইবাতে এই না বের আর টেলিভিশনে যখন বড় বড় তখন তো এরা আরো লাভে দেওয়ার অর্থ হল মহুদ্দিন চিস্তি রহমতুল্লাহ কে মুশেক বলা আব্দুল কাদেরকে মুশেক বলা চার বীর সবাই মাদা মানে হাজি এমদাদ মাদা মেরে চলছেন আমার বাহিরা শামসুকুরি মাদা মেরে চলছেন এইভাবে মানে আত্ম মেনে চলছেন বড় বড় হুতুব আল্লাহ যাদের লক্ষ মধ্যে কোন সমস্যা হয় এদেরকে মুসে বেশে কোন মুসলমান থাকবে না এইটাও আমি মনে করি খ্রিস্টানের চক্রান্ত আমার রসুলের সুন্নত মানব বলেন নদীর সন্নত মানব আর কোরআনের বিধান মানবো রাজি হাসিন কিনা বলেন রাজা কিনা বলেন অতএব কোরআন মানলে সুপারিশ লাভ করে সোজা তার মাথায় যাইতে পারব এই না বেরিয়ে নবীর শূন্য অর্থ কি নবীর শূন্য সেই ব্যাখ্যার নাম হাদিস হাদিসের ব্যাখ্যা কোরআন ব্যাখ্যা নবী দিছেন এই নামে ঠিক বলেন কোরআন হাদিসের যেই সমস্ত ব্যাখ্যা আমার নবী দিয়েছেন রসুল দিয়েছেন হালিশের যে ব্যাখ্যা অনুযায়ী জীবন চালাইলে বন্দেই করলে এইটার নামের রসুলের মানা যদি ব্যাখ্যা নিজের হয় ব্যাখ্যা মানি না কি ব্যাখ্যা তাই আমার বলছেন আমার উন্মতের তে আলোর দল হবে একদল জানলাতে যাবে কারণে কথা বুঝেন যারা যাহার নামে যাবে এদের ব্যাখ্যা শোনেন আমার সরকার আমার সরকার যার যাবে তার সুস্পষ্ট ব্যাখ্যা আপনি আল্লাহ নবী বললেন কেম থিত আমি রসুলের যে উন্ম আমি রসুলকে আদর্শ বানাবে আমার সাহবাদেরকে মডেল বানাবে আমার সাহবাদের মতো আমি আপনাদেরকে একটা ব্যাখ্যা উদাহরণ দিই দেব নাকি শক্ত নামাজ পড়ি না মসজিদে পাঁচ শক্ত জামাতের নামাজ পড়তে হইলে প্রত্যেকটা মসজিদে নামাজের টাইমে আদান হয় না জামাত আরেক একামত হয় না ঠিক না জুমান নামাজ করি কিনা জুমান নামাজে আদান কয়টা হয় অন্যান্য দিন প্রত্যেক নামাজে আদান হয় জুমার নামাজ আদান এমন কি কেউ বলে সারা সাতটাও শনিবার থেকে বিশ্ব পর্যন্ত শুক্রবারের পদের পর্যন্ত সব নামাজের মধ্যে আদান একটা দিল মসজিদে শুক্রবারের জমার সময় আজান দু জাহাবাদের জমা রসুরের তরিকা যারা মানে তারা আলে সুন্নত তাই নবীর সুন্নত মানলে আলে সন্ন্যত শাহবাজ জমা তরিকা জমাত তাই নবীর জমা এরপর আসেন আমরা একামত আসেনি আজানা নাই একামতো নাই এটা কি নামাজ না নামাজ না নামাজ নামাজের আগে আজান হইল এই নামে দেখুন রসুলের আদর্শের ভিতরে জানাদের মধ্যে আসেনি আদান একামত আচ্ছা আচ্ছা আরেকটা মাস্টার শুনে শুনে আমার নবীর তরিকার মধ্যে আদর্শের মধ্যে জোরে কথা আমার দেশে জানা যা একাধিকবার হয় কিনা একবার কেরামে হয় একবার থানার মধ্যে আসিয়া হয় একবার ফেনে যাইয়া হয় এটা একটা ফ্যাশনাই হচ্ছে যারা একাধিক জানাজার নামাজ পড়ে অসুবিধা কি জানাজার নামাজ তো তোমার একাধিক আর করলাম আমি অসুবিধা কি আজ দাও একা মতো জানে রুকু কয়টা সেদা কয়টা জোরের নামাজ রুকু সেটা আসে না নাই তোমার নাম আছে আসছে না নাইটের নামাজ আছে না নাই জানা যাতে নাই নাই গে বলেন কেনাবির তাহলে আমরা জানলাতে কারাগারা যাইতে চাইতে চাই একটা কোরআনের বাইরে কিছু মানব না কোরআনের আবহাওয়া করতে দেব না করতে বনাম আল্লাহ আল্লাহ নিঃসন্দেহে রসুল্লাহ আছে মুসলমানের সবচেয়ে বড় মডেল আদর্শ আছে নদী রসুল জীবনে সবাই আমার নদী মানি সবাই রসল মানি সবাই আমরা নদীকে খা তেমন নবী মানি শেষ নদী মানি সর্বশ্রেষ্ঠ নদী মানি কবরে জীবিত মানি মানে কি মানে এবং মানি এটা মানি বাইরে থেকে নিয়ে জীবনের সবকিছু চালু করতে পারবো আমরা জানি মেয়ে মাধ্যম কথা আমার ছট্টগ্রাম পটিয়া পটিয়া মাদ্রাসার মহাদ্দেশ দুই বছর আগে এখানে আসছিলেন গুরুত্বপূর্ণ বয়ান রাখছিলেন সারা শেষে আচরণ সৃষ্টিকারী বক্তা গত বছর আসছিল আপনাদের দাবির মুখে এই বছরের আওয়াজ দিছি। মোটামুটি যে জরুরি কয়েকটা কথা বলার দরকার ছিল আল্লাহ বলাইছে আমাকে আল্লাহ আমল প্রার্থিত আপনাদের সবাইকে আমল করার্থ ভিত্ত আল্লাহ এই পশুরাম সম্মিলিত আমার পরিষদকে খবর করুক আমাদের ভিতরে ঐক্য সৃষ্টি অবাস্ত্বিদান করুক আমরা পরস্পর মোহ্বত করবো এইভাবে ইনশাল্লাহ ধীরে ধীরে ঐক্য প্রতিষ্ঠা হবে মতো ঐক্য যখন মুসলমানদের ইসলাম নিয়ে